খলিশুর রহমান মানী মু কাজী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজ্জামান বিন আব্দালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হুসেনের উপস্থাপনায় সাক্ষী দেখে আমাদের বির অল অনুষ্ঠান জালসায় ও লামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে a for humanity. আসসালামু আলাইকুম ওরকম সম্মানিত দর্শক শ্রোতা যারা দূরে ও কাছে তথা পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে আমাদের আজকের আয়োজন উপভোগ করছেন তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমরা উপহার দিতে প্রয়াস পাচ্ছি সেটা হলো হাদিসের ইতিবৃত্ত এবং বিশ্বময় তার ক্রমবিকাশ সুপ্রিয় দর্শক শ্রোতা হাদিসশাস্ত্র ইসলামী বিধানে ইসলাম ধর্মে এটা একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয় যেমনটি কোরআনুল করিমের ভূমিকা অনুরূপভাবে হাদিস যা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বলেছেন কোরআনুল করিমের ব্যাখ্যায় সেটা ছাড়া কোনো দিন কোরআনের বিধানকে বাস্তবায়ন করা সম্ভব নয় তাই হাদিসের ইতিবৃত্ত আমাদের জানা দরকার এটা কেমনভাবে আসলো থেকে আসলো এবং এর গুরুত্ব কতখানি এবং সারা বিশ্বময় যেখানে ইসলামের আলোকবর্তিকা पहुच एलमे हादीछर आलोकवर्तिका पोछाते ही हमले कुरानल करीमर विधान तथा दिन इसलमर उपरे मानुषर पक्षे सम्भव उठबा तई आसन आज के अतीब गुरुतवपूर्ण विषय आलोचना करब प्रथम आलोचकवृंदर एकटू परिचित हई आज के आलोचन শেখ শহীদুল্লাহ খান মাদান এবং রয়েছেন শেখ আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সমিত দর্শক শ্রোতা আমরা এ বিষয়টিও পর্বভিত্তিক আলোচনার ভিতর দিয়ে আপনাদের সামনে একটি মনজ্ঞ পরিবেশনা হিসাবে শেষ করতে চাই প্রথম পর্বেই আমরা আলোচনা করতে চাই যে হাদিচের পরিচয় ও তার প্রয়োজনীয়তা আসুন আমরা প্রথমেই শেখ মাদানির কাছ থেকে শুনব হাদিচের পরিচয় ইসলামী পরিভাষায় কি এবং এর প্রয়োজনীয়তা কতখানি একটু শ্রোতা ও দর্শকদের উদ্দেশ্যে বলবেন আলহামদুলিল্লাহ আপনি উপস্থাপন করেছেন এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ একজন মমিনের ইমান কখনো সঠিক হবে না হাদিস এর প্রতি ইমান আনা বা অনুসরণ করা ছাড়া इसलम कर्ण पालन करा सम्भव नरान करीमर साथ हादिस जख ग्रहण कर सम्भव होना तमान इसलमो माना सम्भव न जी हादी छादी छा कुल करीम बोझा सम्भव नय कार हदीस हे कुर करीमरण बर्णना आसन आज केदीसर परिचय और प्रयोजनता नहीं कि कथा हदीसर परिचय হাদিস শব্দটি আরবি শব্দ যা আবিধানিক অর্থে ব্যবহার হয়ে থাকে হাদিস উন এই জাদিদ উন্নত নতুন কিছুকে হাদিস বলা হয় তেমনইভাবে কথাকেও হাদিস বলা হয় বাণীকেও হাদিস বলা হয় কোন সংবাদকেও হাদিস বলা হয় শব্দিক অর্থে পারিভাষিক অর্থে মহাদিস কেরাম যে পরিভাষা ব্যবহার করে থাকেন হাদিস সেটি বলা হয় এর দিকে করা হয় তাকে হাদিস বলা হয় অতএব এই সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে নবী সাল এর কথা এটার নামও হাদিস নবী সাল আলী হোসালাম এর কাজ এটার নাম হাদিস নবী সাল আলী এজন্য এর সমর্থন মনসম্মতিহী্লাম এর হাদিসকে তিন ভাগে ভাগ করা হয় একটা হাদিস কাউলি যেটি বক্তব্যের আলোকে হাদিস সেটা হলো হাদিস কাউলি যা তিনি বলেছেন যা তিনি বলেছেন বর্ণনা দিয়েছেন সেটার নাম হলো তার কর্মের মাধ্যমে বর্ণনা দিয়েছেন তিনি কাজ করেছেন ইসলামের কোন নির্দেশনা কোন বিষয় কোন আমল তার কাজের মাধ্যমে যেটা বর্ণনা দিয়েছেন এটাকে বলা হয় হাদিস এটিকে বলা হয় সংক্ষিপ্ত ভাবে আমরা এইভাবে হাদিসের পরিচয় দিতে পারি আরো আমরা বলতে পারি যে হাদিস হচ্ছে ইসলামের মূল নীতি হচ্ছে মাত্র দুটি প্রথম হচ্ছে আমরা আবার আসবো শেখ আব্দুল ইউসুফ তো আমরা অনেকেই বুঝি যে হাদিস তাহলে তাহলে তার পক্ষ থেকে বলেছেন এই কথা কি সঠিক আলহামদুলিল্লাহ যা আপনি বলছিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন করেছেন অনুমোদন দিয়েছেন তিনি ব্যক্তিগত খেয়ে তা আসলে মোটেই না আল্লাহ নিজে বলছেন যে অমা আতা হোক রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো তাহলে বোঝা যাচ্ছে যে মানুষের জীবনে যে কর্ম সেই কর্মটা রাসুল সাল্লা আলি সাল্লামের কথা ও কর্ম অনদম নির্ভর করে সাথে সাথে তিনি যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো এর অর্থ এই নয় যে তিনি ব্যক্তিগতভাবে বলেছেন আল্লাহ তালা বলছেন মা আল্লাহ কথা বলছেন যে তিনি কোনো কথাই বলেন না ইসলামের কোন কথা বলেন ইসলামের কোনো কথাই বলেন না অহির মাধ্যমে জিব্রাইলাই মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন নিশ্চিত কোনো খেলে কথা বলেননি নিজস্ব খেলে তিনি কোনো কথা বলেননি এজন্য আল্লাহ সুহান নির্দেশ দিয়েছেন যে রাসুল যা দিয়েছেন যে তা তোমরা গ্রহণ করো পরিচয়ের বিষয়টি পেশ করছিলেন আমরা এখানে একটু আরো স্পষ্ট হয়ে যেতে পারি বলুন যে আসলে আমাদের সমাজে যারা কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করে বিশেষভাবে যারা হাদিস শাস্ত্র নিয়ে আলোচনা করে अनुमोदन दिए खबर जी আসার আসার শব্দের আবিধানিক অর্থ হচ্ছে চিহ্ন চিহ্ন পুরাতন চিহ্ন কিন্তু রাসুল সাল্লি ইসাল্লামের কথা কর্ম অনুমোদন কেও আসার বলা হয় অবশ্য बर्णित पालन समय सपेक्षेल करतेभार बोला जी, जी। আশার বিষয়টি আমরা যদি বিস্তারিত এখানে বলতে চাচ্ছি না তার সংক্ষিপ্ত এতটুকু যে আশার যে একটা আমাদের কাছে হাদিস বা খাবার বা আশার যে আমাদের কাছে আছে বোখারি মুসলিম আবুদ নাসাই তিরমিজিব নোমাজা এসব হাদিস গ্রন্থগুলো আছে এটা আমাদের কাছে কিভাবে আসলো এর একটু সংক্ষিপ্ত কথা আমরা পরিচয়ে বলি আমার মুসলিম ভাইবন বুঝতে পারবেন এই স্থানে মোহাম্মদ সাল আলী ও আর এই স্থানে হচ্ছেন সাহাবিগণ আর ওই কলমের স্থানে হচ্ছেন তাবেইগণ্লা খান মাদানী সাহেবের স্থানে তাবে তাবে আপনার স্থানে তার পরবর্তীগণ এইখানে এমাম বুখারি এবার এমাম বুখারি হাদিস নোট করছেন তার ওস্তাদ আপনার স্থানে তিনি হাদিস বর্ণনা করছেন তিনি হাদিস বর্ণনা করছেন তিনি হাদিস বর্ণনা করছেন সাহাবি তো সরাসরি বলছেন করেছেন এটা বলেছেন এইভাবে হাদিসের সূত্র এটাকে পরিভাষা পরিভাষায় হয়। সনাত বা সূত্র এটাকে সূত্র বলা হয় আর মূল অংশটুকু হচ্ছে সূত্রে বর্ণনা করার জন্যই এই যে পারম্পিকতা বা এই সূত্র বা স্থানদের এই অবতারণা করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের আলোচক কাছ থেকে অত্যন্ত ইসলামের মৌলিক বিষয় সম্পর্কিত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম এ পর্যায়ে সামান্য সময়ের জন্য একটু বিরতি নিচ্ছি বিরতির পর আবারও এই গুরুত্বপূর্ণ পরিবেশনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 डायल कर डर के सम्रचार सकाल साढ़े नीच टील कर पाकिस कर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 दर्शक श्रोता अपेक्षा परिसमाप्ति हल्हरा अब फिर आसिए हादीचर परिचयता आलोचनावृत्त और विश्वमयर क्रम विकास आवत सूतराचय पर्व जो कथा जानते चाचल शेख अब्दुल्जाबीन यूसुफ अपनी एक क्लियर कर लेते আমরা হাদিসের পরিচয় পেশ করছিলাম হাদিস কাকে বলে তা আমরা সংক্ষিপ্ত অবগত হয়ে এবং কথা কর্ম অনুমোদনকে হাদিস বলা হয় এখানে এতটুকু যে আমরা যে সূত্রটা পেশ করলাম এই সূত্রটা যদি সুন্দর ভাবে রাসুল সাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। তাকে বলা হয় হাদিসা হয়িকতা সুন্দর ভাবে তাহলে তাকে বলা হয় মকুফ এর মানে হাদিসের মূল বক্তব্যটা যদি সাহাবির হয়েছে মূল বক্তব্য যদি সাহাবির আর সেটা সাহাবি আল্লাহ থেকে কিছু বলছেন নিজে একটা বক্তব্য পেশ করছেন এটা হলো তাকে বলা হয় মহকুফ সূত্রে ছুটে আছে এটা প্রমাণ হয় তাহলে তাকে বলা হয় মজাল আমরা আজকের সংক্ষিপ্ত পরিচয়ে হাদিসের এই সংক্ষিপ্ত সূত্রের আমরা পরিচয় পেশ করলাম শেখ আপনাকে ধন্যবাদ অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনি একটা আমাদের আলোচনা বা হাদিসের পরিচয়ের মাঝেও কিছুটা প্রয়োজনীয়তা ইশারা ইঙ্গিত এসে গেছে আমরা যখন বলেছি যে ইসলামের দ্বিতীয় মূল নীতি হচ্ছে হাদিস হাদিস তাহলে এখন ইসলাম পালনের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা কতটুকু তা বলার অপেক্ষা এরপরও আমরা বলবো যে আসলেই আল্লা সুবহানাহু আতআ আলা তিনি ইসলাম দিয়েছেন আর এই ইসলাম নিয়ে এসেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলু সুতরাং আল্লা সুবহানাহ আতআলার কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে বিষয়টিকে সুন্দরভাবে পরিষ্কারভাবে যিনি তুলে ধরেছেন তিনি হলেন হাদিস। সুতরাং হাদিসের কতটুকু গুরুত্ব বিধান বাস্তবায়নের পদ্ধতি আমরা সবিস্তারে থাকি শতাধিক বার শতাধিকবার করিমে সালাতের গুরুত্ব বর্ণনা আলোচনা করেছেন কিন্তু সালাত কত রাকাত এবং কিভাবে কিভাবে নির্দেশনা আল্লাহ সুহানা হওয়া দিয়েছে আলা কিন্তু কোন মালের কোন সম্পদের কি পরিমান কি পরিমাণ জাকাত বের করতে হবে এ বিস্তারিত বর্ণনা করা সেটি রয়েছে রাসুল সালিকে বলতে পারি এমন কি কোনো ব্যক্তির পক্ষে মমিন হওয়াও সম্ভব নয় যদি সে রাসুল সাল্লামের হাদিস কে সিদ্ধান্তকে মেনে না নেয় যেমন আল্লাহ সুবহান স্পষ্ট ঘোষণা দিচ্ছেন সুরান 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুন হাতা ইউহাক্কিমুক ফিমা শাদারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম مما কদাইত ওয়া ইয়াসলিমু তাসলিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি স্পষ্ট করে বললেন ফালা ওয়া রব্বিকা তো আল্লাহ সুভানা এমনি বললেই যথেষ্ট ছিল করে বললেন তোমার কসম করে বলছি তাদের পক্ষে মানুষ মাত্রই দ্বিমত হতে পারে বিভিন্ন বিষয় নিয়ে ভিন্ন মতে পৌঁছে যেতে পারে মানুষ কিন্তু এর সমাধান কিভাবে নেবে জি সমাধান নিতে হবে প্রিয় নবীলেন হাত কথায় বাঁধবেন কেউ বলেন সকল বিষয়ের জন্য হাদিস হাদিস না মানা পর্যন্ত কারো পক্ষে মমিন হওয়া সম্ভব নয় সম্ভব নয় অবশ্যই এটা একটু বোঝা দরকার তাদের এটা তাদের দরকার এটা নিশ্চিত যে মানুষ যদি হাদিস কে অস্বীকার করে আল্লাহ এখানে অজুর একটা বিধান দিয়েছেন তাতে মাত্র চারটি জিনিস উল্লেখ হয়েছে মুখ হাত পা কতদূর পর্যন্ত সেটা এবং কিভাবে কতবার যে কি পরিমাণ এটা আল্লাহ তালা করেননি কাজে আমরা এ আগে স্পষ্ট হয়ে যেতে পারি যে অবশ্যই মানুষ হাদিস না মেনে শরীয়তের অংশ পালন করবে এটা হতে পারে না আর এমন আশা হতেই পারে না আর এমন আশা পোষণ করে যারা তারা রাসুলকে অস্বীকার করে আর যারা রাসুলকে অস্বীকার করে তাদের তো ফলাফল আমরা এখানে যেখানে আল্লাহ রসুল বললেন মুসলিম एक मानुषे रक्त वैध नये मानूष जो स दी आल्लातीबुद नहीं सी मोहम्मद अल्लाह रसोल ये रक्त बैध नय यही कथा बोलार पर आल्ला रसुल कारण मानुष रक्त वैध हो जाए एक हे कुल्ले दिन दिन के त्यागरा যখনই সে মোহাম্মদ সাল্লাম প্রতি কোনো মন্তব্য করে গালি দেয় তাহলে রাসুল সাল্লাহ আলি পক্ষ থেকে তার হত্যার আদেশ আছে এরকম বোখারি মুসলিম একাধিক ঘটনা এসেছে আপনার ওই কাবিব কে হত্যা করার আদেশ এই ছিল এই জন্যই যে কাবিব না আশরাফ রসুল সাল্লি ইসাল্লামকে অগোচরে গালি দিচ্ছিল ব্যঙ্গ বিদ্রুপ করতো আবু রাফে মোহাম্মদ সাল্লাসাল্লামের নিন্দা করত। এই জন্য আল্লাহ রসুল তাদেরকে স্পষ্টভাবে খোলাখোলিভাবে হত্যার আদেশ করেছেন একজন সাহাবি আল্লাহ রসুলের সামনে এসে বলছেন আল্লাহ রসুল আমার একজন দাসী আছে আমার এই দাসী আপনার নিন্দা করে আমি তাকে নিষেধ করি কিন্তু সে আমার নিন্দা শুনে না আজকে রাত্রে আপনা নিন্দা করছিল তখন আমার রাগ ধরলো আমি একটা কুদাল তার পেটের উপরে চাপিয়ে আমি তারা হাদি যারা অবমানও না করলো সে অপরাধটাও রাসুলকে গালি দেওয়া মতুল এই গুরুত্বপূর্ণ আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আজকে এ ধরনের কথা যদি কেউ বলে যে শুধু কোরআন মানতে হবে কোরআন আয়োজন নেই যে ভিত্তিতে সে মোরতাদ এবং সে হত্যাযোগ্য অপরাধকারী সুতরাং সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের তাহিব তামুদ্দনিক জীবনে আমরা পবিত্র কোরআন যেভাবে শ্রদ্ধার সাথে মানবো রাসুলের হাদিস কেউ সেই তৌফিক দান করুন আমিনা ইসলাম আসসালাম রাহমতুল্লাহ আপনার থাকবে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট আটচল্লিশ बस टाक पाठिएमेल कर समाधान আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দানদ্বী